প্রিয় দর্শক শ্রোতা আগেকার সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আর এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে দোয়ার আদৌ সমূহ আমরা অনেক সময় দোয়া করি কিন্তু দোয়া সঠিক ভাবে এই কারণে দোয়ার আদব সমূহ যদি পালন করা হয় তাহলে দ্রুত দোয়া কোবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমরা দোয়ার আদব সমূহ জেনে নেব প্রথম নম্বর হচ্ছে দোয়ার কিছু আদব আবার দোয়ার মধ্যে আদবের মধ্যে আবার छ व्यवधान आज किसु आदब हम जेटा पालन करते ही और किस आदब रहे मुस्तााह पालन कर ले कबुल्भवना बसि थके क्योंकि ना करबुल প্রথম পর্যায়ে আমরা ওয়াজিব আদব সমূহ বলব সেটা দুটি এক নম্বর আদব হচ্ছে ওয়াজিব আদব দোয়ার যে দোয়া একমাত্র আল্লাহর জন্য হতে হবে হ্যাঁ এই ক্ষেত্রে কাউকে আল্লাহর শরিক করা যাবে না এবং এই শরিক করার মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যর কাছে দোয়া করা অন্যের কাছে ফরিয়াদ করা তাই না দোয়ার ক্ষেত্রে এটা বাধ্যতামূলক যে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে দোয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক যেটা পালনীয় সেটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই खाद्य हालाल सबाल दुआ कबुल्वना खाद्य पानी हालाल अवश्य हराम कमाई अवश्य दूर थकबें द्वित पर्यादबुल मोस्तम जी गा पालन कर ले दुआ कबुल्भवना बसि थे से दोआ करारे निजर मन के उपस्थित रखबें अर्थात मन प्राणे दोआा कराफिल हा दो करार्वित नम्बर हाँ दो करार समय दोआा कबुलटीन रखते এবং এটার প্রতি নম্বর হচ্ছে যে যখন আপনি ভিন্ন দোয়া করবেন ভিন্ন করেছেন ভিন্ন করবেন উপর দুরুত পাঠ করে শুরু করবেন এটা আছে নিয়ম চার নম্বর হচ্ছে যে আপনি দোয়ার মাঝখানে দোয়ার দোয়া করার সময় আপনার পবিত্রতা থাকা মানে পবিত্র অবস্থায় থেকে দোয়া করা সেটা আরেকটি আদব আবার দোয়া করার সময় হওয়া সেটা আরেকটি আরেকটি আদব যে কেবলাম দোয়া করতে থাকে। আপনি কয়েকদিন দোয়া করে বন্ধ করে সেটা না দোয়া চালিয়ে যাবেন হ্যাঁ এবং কখনো বন্ধ করবেন না হম বরং আশা নিয়ে যে আল্লাহ অবশ্যই কবুল করবেন এজন্য দোয়া করতেই থাকতে হবে সাত নম্বর আদব হচ্ছে যে আপনি দুই হাত উঁচু করে দোয়া করবেন এবং এটাকে খোলা রাখার চেষ্টা করবেন উঁচু করবেন এবং এটার প্যাটটা থাকবে আকাশের দিকে হম এটা এবং দু মানে মিলিয়ে রাখবেন হালকা ফাকা থাকলে কোনো সমস্যা নেই আট যে আদব সেটা হচ্ছে দোয়াকে বারবার করার চেষ্টা করা যে এই বারবার মানে দুই ধরনের বারবার এক নম্বর দোয়া করলে তিনবার করে বলতেন ওই দাসা যে তিনি কোন কিছু চাইলে তিনবার চাইতেন মুসলিম হাদিস আরেকটা বারবার করার মানে হচ্ছে যে আপনি ভিন্ন ভিন্ন যত বেশি করবেন ততই দোয়া কুবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যতই আল্লাহকে বারবার বলতে থাকবেন দোয়াকুবল হওয়ার সম্ভাবনা থাকে তাইলে এই আদম গুলো যেগুলো মুস্তাহ আদম আমরা আটটি বলেছি সেটার দিকে খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে দোয়া করতে গেলে আপনার আল্লাহর যে নামের সাথে আপনার দোয়ার মিল আছে সেটা দিয়ে সেটা রুশিলা করে দোয়া করার চেষ্টা করবেন সেটাও আরেকটি মোস্তাব হ্যাঁ এটার উচির করে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি গফুর গফ্ফা আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি রাহিম রহমান আমার উপর দয়া করুন এরকম বলতে হবে দোয়ার সময় আরেকটি ব্যাপার যে এটা বলবেন হে আল্লাহ আপনি মান্নান আপনি ও হাব সুতরাং আপনি আমাকে সম্পদ দিন আমাকে সন্তান দিন এরকম বলতে হবে এটা হচ্ছে আরেকটা আদবের কথা বলছি হম আরেকটি ব্যাপার সেটা আছে দোয়ার ক্ষেত্রে আরেকটি কৌশল অবলম্বন করতে হবে সেটা আছে দোয়া কুবুল হওয়ার সময় আপনার দোয়া করার চেষ্টা করতে হবে দোয়া কুবুল হওয়ার বিশেষ সময়গুলো কয়েকটি আমরা বলবো পাঁচটি এক নম্বর আছে রাতের শেষ তৃতীয়াংশে ততক্ষণ পর্যন্ত যে কোনো ফাঁকে দোয়া করবেন এটা হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি হচ্ছে আসরের নামাজের পর দোয়া করা পাঁচ নম্বর হচ্ছে রমজানের শেষ দশ রাত্রে বিশেষ করে জন্য যে করা হয় এইগুলা হচ্ছে দোয়া কোবল হওয়ার সময় এই সময়গুলাকে গুরুত্ব দিতে হবে আরেকটি হচ্ছে অবস্থা দোয়া কোবল হওয়ার অবস্থা কোন অবস্থায় দোয়া করলে কবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে হম এরকম অবস্থা আমরা তিনটা বলবো যে অবস্থায় দোয়া করার চেষ্টা করতে হবে একটা হচ্ছে সেজ দেওয়া অবস্থায় দোয়া করার চেষ্টা করা আরেকটা হচ্ছে রোজা থাকা অবস্থায় দোয়া করার চেষ্টা করা আরেকটা হচ্ছে সফররত অবস্থায় দোয়া করার চেষ্টা করা তো সুতরাং আমরা যদি দোয়া করার ক্ষেত্রে দোয়া কবুল হওয়ার সময়ের প্রতি খেয়াল রাখি অবস্থার প্রতি খেয়াল রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল হবে এতে কোনো আপনার আমরা সেটার ব্যর্থ ঘটবে না আমরা কি কখনো খালি হাতে ফিরবো না সেটা আমাদের আশা অবশ্যই থাকতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক আল্লাহর কাছে হ্যাঁ দোয়া করার তফিক দান করেন সেটার আবেদন রেখে এখানে শেষ করছি